জায়দ ইবনু খালিদ রদিয়াহ হতে বর্ণিত যে রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম অবিবাহিত ব্যবিচারী সম্পর্কে একশো বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসনের নির্দেশ দিয়েছেন